فقد أرشد الباري سبحانه وتعالى في معدم تنزيله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وزهك الباطل إن الباطل كان زهوقا أذكر إن شاء الله أمرا قلت শিক্ষণীয় একজন সাহাবির জীবনী আলোচনা করব সত্যের সন্ধানে সালমান ফারেসির আজি আল্লাহ তাল আলহ সালমান ফারেসির এই সত্য সন্ধানের জীবনী প্রতিটি মমিন মুসলমানের জন্যে অত্যন্ত শিক্ষণীয় আমরা তার জীবনী আলোচনা করে এখান থেকে কি শিক্ষণীয় আমরা শিখব কারণ যে কোনো ঘটনা যে কোনো জীবনী বা কেসা বা কাহিনী এখান থেকে মূলত শিক্ষণীয়টাই হল সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ উদ্দেশ্য অনেক কেশার কাহিনী আলোচনা হয় কিন্তু এখান থেকে শিক্ষণীয় কি সেটা অনেক সময় হয় না আবার কেসা আলোচনা করতে গিয়ে অনেক জাল মিথ্যা এবং কুসংস্কার এবং গালগল্প আশ্রয় নেওয়া হয় নিঃসন্দেহ সিতা অন্যায় সালমান ফারেসি রাজি আল্লাহ তিনি পারস্যের ফারেসি মানে পারসিয়ান পারস্যের একজন লোক ছিলেন গ্রামের নাম হল জাই রামা হরমুজ বা ইস্তাহানের রামা হরমুজ জাই গ্রামের তিনি বাসিন্দা ছিলেন সেই গ্রামের বা এলাকার তার বাবা ছিলেন একজন গণ্যমান্য ব্যক্তি ধন সম্পদে জ্ঞান গরিমাই বিচার আচারে লোকজনের একজন সুপরিচিত মানুষ ছিলেন সালমান ফার সিরাজি আল্লাহ তালানহকে তার বাবার নাম জিজ্ঞেস করা হয়েছিল উনি বলেছিলেন সালমান ইবনুল ইসলাম ইসলামের সন্তান সালমান বাবার নাম বলেন নাই সালমান ফারু সিরাজ আল্লাহতালুকে তার বাবা প্রচন্ড ভালোবাসতেন তার ধন সম্পদ টাকা পয়সা পরিবারের যত কিছু সবার ঊর্ধ্বে ভালোবাসতেন সালমান ফার সিরাজুল্লাহতাল আনু ছোটকালে তার কিছু লেখাপড়ার ব্যবস্থা করা হয় এবং তার একটা কাজ ছিল সেই কাজটা হল কি কারণ তার বাবা বা তার জাতি ছিল অগ্নি পুজো তাই সালমান ফারসিকে ২৪ ঘন্টার আগুন জ্বালাবের এক ঘন্টার জন্য আগুন নিভিয়ে না যায় এই আগুন জ্বালাবের দায়িত্ব দিয়েছিল তার বাবা সালমান ফারসি রজি আল্লাহ তাল আনু এই আগুন জ্বালাতো আর এর পূজা করত বাড়ি থেকে বের হতে দিত না বাইরের খোঁজখবরও বেশি খুব একটা রাখত না खावा दावा आगन जलाबाई काजी नियोजित करा आगुने पूजा कर तरह बड़ो एक पुण्य काज नीत क्या बाबा एक दूरी खेरखामारे लोक जन क्ज करतने तरह से खेरखामारे से आबाद होत ওই খেত দেখার জন্য বাবা সালমান ফারসির বাবা যাতায়াত করত একদিন ঘর বানাবে বা কোন একটা কাজে ঘর বানাবের কাজে ব্যতীব্যস্ত হওয়ার কারণে সালমান ফারসিকে বাবা বলল যে বাবা তুমি যাও ওই যে ওখানে আমাদের জায়গা জমি আছে খেট খামার আছে ওটা দেখে আসো এই কাজগুলি এইগুলি দেখে অর্ডার দিয়ে আস সালমান ফারসি রাজি আল্লাহ বাড়ি থেকে বের হতে পেরে আজকে খুব তার মনে আনন্দ যাচ্ছে ওই জায়গাতে যাওয়ার পথে রাস্তার মধ্যে দেখে কানিসা আপনার গির্জার মধ্যে খ্রিস্টানরা নামাজ পড়তেছে দোয়া করতেছে রাস্তার পাশেই তাদের গির্জা সালমান ফসির আজ আল্লাহ তালা আনবু তাদের এই গুনগুন আওয়াজ শুনে তার কাছে ভালো লাগলো এক পা দ্বিপা ওই গির্জা দিকে এগিয়ে গিয়ে দেখলেন যে তারা কি সুন্দর নামাজ পড়ে দোয়া করে এবং তার কাছে খুবই চমৎকার এবং একটা সুন্দর পদ্ধতি মনে হল এই সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই তাদের এ বাদত দেখতে তার সময় শেষ বাবার যে অর্ডার বাবার যে কাজ যে ক্ষামা দেখতে যাওয়া এগুলি আর কার যাওয়া হলো না এগুলি ভুলেও গেছে সন্ধ্যা হয়ে গেছে সালমান বাড়িতে ফিরে না বাবা তাকে তালাশ করার জন্য লোকজন পাঠাবো কোথায় যাও তাকে খোঁজ করে নিয়ে আসো গিয়ে দেখলো গির্জার ওখানে সালমান ফারেসি তালাশ করার পরে বলল তুমি এখানে বলে হ যাই হোক তাকে ধরে নিয়ে আসলা হলো বাড়িতে বাড়িতে এসে বলল বাবা কি করছো কয়ে ঘটনা আপনার ওই জমিতে যাওয়াই হয় নাই আমার আমিতে এই যে খ্রিস্টানদের এরকম তাদের নামা জুয়া এবং ওদের এবাদতটা চমৎকার এবং আমাদের দিনের চাইতে খেল করেন আমাদের দিনের চাইতে অগ্নি পূজার চাইতে তাদের যে এবাদতের সিস্টেমটা অত্যন্ত ভালো বাবা বলল লা কি বল আমরা আমার বাপদাদা আমাদের এই বড় বড় আমাদের ধর্মের লোকজন এরা বুঝে না জানে না তোমার বাপদারা যেটা ধর্ম এটাই উত্তম বললো না বাবা চাই বলো আমি আগুন পূজাও করেছি আজকে ওদেরও পূজা দেখলাম বা এবারত দেখলাম আগুনের এবারত করেছি তোমরা করো দেখেছি তাদেরকেও দেখলাম তাদের সিস্টেম তাদের অনয় বিনয়ী তাদের কাকতি মিনতি সত্যিই সেটা একটা এবং সালমান ফারেসি এই যে আগুন পূজাটা ছোটো থেকেই সে তাকে ভালো লাগতো না কারণ সত্যের সন্ধান মানসিকতা তার ছোট থেকেই গড়ে উঠেছিল এবং মনে রাখতে হবে কুল্লুমা সন্তান জন্মগ্রহণ করে কিসের পরে ইসলামের পরে তা বাবা বেদানী আল্লাহ বলেন বাপ মা ইহুদি হলে ইহুদি বানাই দেয় আউ হিমা সেরানি খ্রিস্টান হলে খ্রিস্টান বানিয়ে দেয় বাবা মা আউমা জিসায়নি অথবা অগ্নি পুজক বানিয়ে দেয় সালমান ফারেসির ভাগ্যে তাই ছিল কারণ তার বাবা মা হলো অগ্নিগুজক বাবার সঙ্গে তর্ক করিয়া উঠতে পারলেন না। সালমান ফারেসি বাবার হতে না। বাবা বাধ্য হয়ে করলো কি পায়ের মধ্যে শিকল পড়ায় দিয়ে বাড়ির মধ্যে আবদ্ধ করে দিল বন্দি আগুন জ্বালাও পূজা করো ওই বাইরে আর যাওয়া আগে যাবে না তুমি পদভস্ত হয়ে যাবে গুমরা হয়ে যাবে বাদদাদার ধর্ম তুমি ছেড়ে দেবে এবং তাকে খুব ভয় দেখালো সালমান ফারেসির কাছে খ্রিস্টানদের গির্জার ইবাদত এতই ভাবে লেগেছে ভুলতে পারে না যাই হোক সালমান ফারেসি বন্দি অবস্থায় তার যে কোনো মাধ্যম লোক বাজাকে যাকে হয়তো যাক চাউরই মাধ্যমে তাদের কাছে খবর পাঠালো খ্রিস্টানদের কাছে যাচ্ছা বা ওই সেই দিনই সে জানতে পেরেছিল যে তোমাদের এই দিনের আসলটা কোথায় কয় আমাদের দিনের আসল হচ্ছে সামদেশে সিরিয়াতে সাম বলতে তখন বোঝানো হতো ফিলিস্তিন এবং বর্তমান সিরিয়া আর হলো আপনার জর্ডান এই বৃহত্তর সাম বলে দেশে আমাদের এই ধর্মের মূল আসল সালমান ফাসি ভাবলেন তাহলে আসলে যেতে হবে তাই ওদের সঙ্গে যোগাযোগ করলেন চিঠিপত্রের মাধ্যমে যাচ্ছা তোমাদের ওই সাম দেশ থেকে যখন কোনো বণিক কাফেলা আসবে আমাকে জানালা বণিক কাফেলা যখন ঠিকই এরা বিভিন্ন ব্যবসা বাণিজ্যের কারণে আপনার পারস্যে যখন এদের আগমন হল সালমান ফারসির কাছে ওদেরও এক আগ্রহ যে সালমান ফারসি আমাদের নাসরানি খ্রিস্টান ধর্মে আসতে চাই তারা তার কাছে চিঠি লিখলো যে আমাদের বনিক দল এসে গেছে সালমান ফারসি জানালেন লিখলেন যে তারা কবে যাবে আমাকে জানালা তাই জানানো হলো তার কাছে এইভাবে তার সঙ্গে গোপনে একটা ওই খ্রিস্টানদের একটা সম্পর্ক হয়ে গেল সালমান ফারসি জানতে পারল যে অনুকদিন এই বণিক কাফেলা এরা আফ যাবে রিটার্ন করবের কথা থেকে পারস্ব থেকে স্বামী তিনি অনেক কষ্টে পায়ের বেড়ি খুলে যে কোনোভাবে কিছু টাকা পয়সা কারণ সে অনেক বড় লোকের ছেলে যথাসম্ভব নিয়ে বাড়ি থেকে চম্পট কখন যাবে কোথায় তারা থাকবে তাদের সঙ্গে গিয়ে তিনি যোগ্য হলেন এবং রাতারাতি পারস্য এরিয়া ছেড়ে তিনি চলে আসলেন আরব বা কি বলে আপনার সিরিয়ার উদ্দেশ্যে সিরিয়ায় পৌঁছে জিজ্ঞেস করেন খেয়াল করেন ওইখানে গিয়ে জিজ্ঞেস করলেন আচ্ছা তোমাদের এইখানে সবচাইতে বেশি জানেওয়ালাকে এবং তোমাদের এই খ্রিস্টান ধর্মের মূলকে আহজাল উন্নাস সর্বোত্তম ব্যক্তিকে এখানে। এবং তোমাদের এই ধর্ম সম্পর্কে সবচেয়ে বেশি জানেওয়ালাকে কারণ সালমান পারসির ওখানেই তো ওদের সঙ্গে হয়তো কিছু করতে পারত বা আমার ভয় বুঝলাম ওখানে কিছু শিখতে পারত কিন্তু না আসলে দিতে হবে সবাই বলল যেই যে আমাদের পাদড়ি আমাদের পো এই যে গির্জার হত্যাকর্তা এরই হলো আমাদের মধ্যে সর্বোত্তম এবং সবচেয়ে বেশি ভালো কথা তাকে গিয়ে বললেন যে আমার এই ঘটনা বললো আহলান সালমান ফরসি তার খিদমত করতে লাগলেন আর তার কাছ থেকে কিছু শিক্ষা দীক্ষা ইবাদত করতে লাগলেন কিন্তু সালমান ফরসির মনের আশা পূরণ হলো না কারণ লোকটা এই হুজুরটা এই বুজুর্গটা ওদের বড় খারাপ মানুষ বাইরে তার পোশাক আশাক ধর্মীয় কিন্তু ভিতরে তার একেবারে উল্টো কিন্তু যাবে কোথায় যাওয়ার তো কিছুই নেই কোথায় যাবে সে সে করে কি তাদের ওই পো বা ফাদার সবার কাছ থেকে ইতিমসিন বিধবার জন্য টাকা পয়সা জমা করে এগুলিকে মাটির মধ্যে নিজের গুপ্তধন হিসেবে পুঁতে রাখে এবং তার বাইরের চলাফেরার সঙ্গে ভিতরের চলাফেরা কিছু মিল নেই কারণ ভিতরে সালমান তার সঙ্গেই তার আসল চেহারা তবু জানেন তার কাছে তো তার গোপনে আর কিছু থাকার না কারণ সে তার খাদে এবং খাদে স্ত্রী আর পরম বন্ধুই মানুষের আসল চেহারা বলতে পারে একজন মানুষকে যদি জানতে চান যে লোকটা কেমন তাহলে তার খাবেন তার চাকর বাকুকে জিজ্ঞেস করেন তাহলে বলতে পারবে লোকটা আসলে আপনার শিক্ষক আপনার বাবা আপনার মা আপনার সবাই কিন্তু স্ত্রী যদি বলে খারাপ আপনি খারাপ পৃথিবীর সবাই যদি বলে খারাপ স্ত্রী বলে দাওয়ার সঙ্গে ভালো কোন করে না মানে পক্ষপাতিত্ব করে না আসল ঘটনা স্ত্রীর যাই হোক সালমান সেটা তার দরকার তাই যথম্ভব চেষ্টা করছেন সত্যকে জানান ও কি করছে কুরুক। ওই পোপ যখন মারা গেল গ্রামের বা তার ভক্তরা এসে তাকে দাফন কাফন করার জন্য সবাই জমায়েত হয়েছ আমাদের বুজুর্গ আমাদের আলেম সাহেব আমাদের আলেম তিন আমাদের পন্ডিত বলো না না না লোকটা ভালো না কিভাবে যে এই লোকটা খারাপ কয় দেখেন আপনার কাছ থেকে টাকা পয়সা নিয়েছে না এতিম গরিব দুঃখী দিনী কাজ করার জন্য বলে এগুলি একটাও খরচ করে নেই এগুলো কি করছে কয়েকটা সঙ্গে আসো তোমরা গিয়ে তার গোপন জায়গা খুলে দেখলো সাতটা বিরাট বিরাট মটক মটকা বুঝেন তো মানে এর কলসি মাটি দিয়ে বানানো এগুলি সোনা দানা যত কিছু নিয়েছে চাবি সহ ভর্তি করে পেকিং করে মাটির মধ্যে পতে রাখছে এগুলি তারা উঠে অবাক ঠিকই তো যে যা দিয়েছে সবই একটাও খরচ করে নেই আর এগুলির দ্বারা সে নিজের ভোগবিলাস করেছে সবাই মিলে ভাবল এদের দাফন কাফন করা যাবে না এরকম দুষ্ট মানুষকে এরা সবাই মিলে ফাঁসিতে ঝুলাই দিল ঝোলাই দিয়ে চতুর্দিক থেকে পাথর দিয়ে তারে রজন করল করে পরে কোনো মত মাটির মধ্যে ঢেকে দিল সালমান ফার সিরাজি আল্লাহ তালা আনহু এবার পড়লেন বিপদে এখন কোথায় যাবে ওদেরকে জিজ্ঞেস করল যে এই কাজে তোমাদের কোনো লোক নাই তোরা তালাশ করে যাই হোক আরেকজন তাদের পোক নিয়োগ করল ওইখানে ওই গির্জার দায়িত্ব দিল সালমান ফরসিল জাহা তাল আনবো এর সঙ্গে তার অনেকটা জমি উঠল কারণ লোকটা ভালো লোকটা ভালো তাকে তাওরাতের কথা ইঞ্জিনের কথা আমল আখলাসের কথা সব কিছু শেখাই এবং তার হিটমত করে একে একে সময় পার হয়ে যাচ্ছে একদিন এই পোপের মৃত্যু ঘনি আসলো সালমান ফারসিরা জেলার মাথার কাছে বসে কাঁদতে লাগলেন বললেন এখন আপনি বিদায় নিবেন আমার কি দশা হবে আমার তো এই ঘটনা তুই পোপ বলল যে দেখো আমার জানা মতে এই স্বামী এখানে কোনো ভালো মানুষ আমার জানা নেই কারণ তখন অনেক হুজুরগুলো আছে হুজুর আছে ওদের কিন্তু আমার জানা মতে আমল দা সত্যি খ্রিস্টানদের হুজুরা ধর্ম নিয়ে ব্যবসা করত এটাই হলো বেশিরভাগ সংখ্যা বলেন তুমি মৌসেল ইরাকে মৌসেলে একজন আমার জানা মতে আছে তার কাছে গিয়ে এই তার নাম আমার নাম বলে তাকে সালাম দিয়ে বলবা এই ঘটনা বলবাজ উনি অসুখেন আমাকে আপনার কাছে রাখার জন্য এবং আপনার এই সঠিক দিন শেখার জন্য গির্জাতে তার কাছে গিয়ে তার ঘটনা খুলে বললেন বললেন ঠিক আছে তুমি থাকো তার খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিল এবং সালমান ফারেসি তার কাছে তওরা জিল পড়া এবং আমার তো কেউ নেই আমার তো বাবা মা আত্মীয় স্বজন সব এই আমার ঘটনা বললেন তোমার চিন্তা করার কিছুই নেই মংশিল শহরে আমার জানা এমন কেউ নেই তোমার যে উদ্দেশ্য সত্য সন্ধান এবং সত্য কবুল করা তলাশ করা এবং আমল করা তুমি এখান থেকে চলে যাও দূরে মহলের অর্জা ছিল যেখানে বলা হয় নাসিবীর জায়গার নাম এখানে চলে যাও তার নাম আমার সালাম দিয়ে বলবা এই ঘটনা তোমার ঘটনা খুলে বলবে সালি তার মৃত্যুর পরে দাফন কাফন করে চললেন ওইখানে গেট দেখলেন ঠিকই যে লোকের বর্ণা দিয়েছেন তাকে পেয়ে গেলেন তার কাছে ঘটনা খুলে বললেন বলে ঠিক আছে তার খাওয়া দাওয়ার অবস্থা হলো ওখানে থেকে তিনি এই সত্য সন্ধানে তার সময় কাটাতে লাগলেন সালমান বললেন যে তুমি এক কাজ করো অমাইরিয়া অমরিয়া অমরিয়া অমরিয়া বলে একটা জায়গা ইরাক বা আশেপাশে সামদেশের কথা বলে এইখানে একজন এমন ভালো লোক আছে সেখানে তুমি চলে যাও ঠিক আছে ওইখানে চলে গেলেন গিয়ে দেখলেন যে না ঠিকই একজন ভালো মানুষ এবং তার কাছে তিনি এবং সত্যের তালাশ করতে থাকলেন এক দুই করে এইভাবে এখানেও একদিন এই পোপ সাহেবের মৃত্যু ঘনি আসল সাল ফারসি এরই মধ্যে এখানে এই অমাইরিয়া বা অমরিয়া জায়গাটার নাম এখানে তিনি কিছু মানে কাজ কাজকাম করে কিছু ছাগল দম্বা ভেড়া গরু এই ধরনের কিছু তার ইনকামও করেন কিছু অর্থ করিও তিনি উপার্জন করেন কারণ এই পপ সাহেব তওরাতিন জিল থেকে মোহাম্মদুর রসুল্লাহ সালসাল্লামের ভবিষ্যৎবাণী করতেন যে সর্বশেষ নবী আসবেন ইব্রাহিম মিল্লাতে এবং তার বাড়ি হবে আরবে সে মতায় জন্মগ্রহণ করবে হিজরত করবে এমন এক জায়গায় যেখানে প্রচুর খেজুর গাছ থাকবে বাইন হার রাতায়ন দুই দিকে কালো পুরা কি বলে আপনার কি থাকবে পাথর থাকবে ইত্যাদি ইত্যাদি উনি ভাবলেন তাহলে হয়তো তারও তো মৃত্যু ঘনি আসবে এরও তো বয়স হয়ে গেছে তাহলে আমাকে তো ছাড়তে হবে যেতেও হবে পৌঁছতে হবে তাই কিছু টাকা পয়সাও ইতিমধ্যে উপার্জন করছে সালমান ফারেসি রাজুল্লাহ তারানো যখন এই লোকটা কিন্তু সবার চাইতে বেশি ভালো ছিলেন এই সর্বশেষ যিনি। তার কাছে বললেন যে আপনার তো এখন মিত্র আমি এখন কি করব বললেন যে বাবা দেখো আমার জানা মতে এই পৃথিবীর বুকে তোমার যে উদ্দেশ্য সত্য গ্রহণ করা আমল করা এই ধরনের আমার জানা কেউ নেই তারা এখন ধর্ম নিয়ে দিন নিয়ে ব্যবসা চলছে যার যার ধান্দা চলতেছে তবে আমার মনে হয় সর্বশেষ নবী তিনি আসবেন মোহাম্মদ এবং আবদুল্লাহ আরব ভূমিতে তার জন্ম হবে এবং তার হিজরত হবে এমন এক জায়গায় যেখানে খেজুর গাছ বেশি হবে বওনা দিলেন এবং তার আলামত তিনটা জেনে রাখুন তার খাতমুন নবুয়া তার এই কাঁধের উপরে নবুয়াতে কি থাকবে শিলমহর থাকবে উনি হাদিয়া খাবেন সবকা খাবে না সদকা তার জন্য হার সলমান ফারেসি রাজেত আনহ এক সময় এই তার পোপের মৃত্যু হল এবার সিদ্ধান্ত নিলেন এবং বলে দিলেন যে আরবরা আসলে তুমি তাদেরকে জিজ্ঞাসাবাদ করবা ওই নবীর জন্ম হয়েছে কিনা আছে কিনা তুমি অপেক্ষা করবা অন্য কাউরই কাছে যাবা না সলমান ফারেসি অপেক্ষা করে আরবদের কেউ আসলে জিজ্ঞেস করে হ্যাঁ তোমরা কোথেকে বলুন এক পর্যায়ে জানতে পারলেন যে আরবদের কিছু লোক বণিকরা ব্যবসা করার জন্য গিয়েছে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করলেন সলমান ফারিসির আব্দুল্লাহ যে আমার এই যতগুলি ছাগল ভেড়া দুম্বার গরু আছে সবগুলি তোমাদেরকে দিয়ে দেব একটা কাজ করতে তোমাদেরকে আমাকে আরবে পৌঁছা দিতে হবে তোমরা যেহেতু আরব আমাকে সাথে করে নিয়ে যাও ব্যাস ওরা বললো ঠিক আছে গোলাম বানিয়ে দাস বানিয়ে বিক্রি করে দিল সালমান ফরসিরাজুল দাস হয়ে গেলেন তাতে তার দুঃখ হলেও তার মনে আশা যে আমি হয়তো একদিন সত্যের কাছে পৌঁছবো আমার সব দুঃখ দূর হয়ে যাবে বখারি শরীফে ইমাম বখারি অধ্যায় বেঁধেছেন সালমান ফারসির ইসলাম এবং সেখানে লিখেছেন সালমান ফারসি নিজেই বলছেন জানু তাজা হু বিজ আলমান ফারসি বিজ আহাই তিন থেকে নয় বিদাসারা মানে তেরো থেকে ১৯ নিম্নে তেরো ঊর্ধ্বে উনিশ সালমান যে আমি ১৩ থেকে ১৩ তেরো জনপক্ষে ধরেন বা তেরো চোদ্দ পনেরো জন মালিকের এক হাত থেকে আর এক হাতে এইভাবে আমি গোলাম হওয়া শুরু করলাম করেছি যখন ও গোলাম হয়ে গেছে এক গোলাম এক মালিক আরেক মালিকের কাছে বিক্রি করছে আর এক মালিকের কাছে বিক্রি করছে এইভাবে ট্রান্সফার হতে হতে মদিনার বানু কোরাইজা মদিনায় তিনটা ইহুদির দল বসবাস করত একটা বানু কোরাইজা একটা বানু নাদির একটা বানু তাইনুকার বানু কোরাইজার একজন ইহুদি শেষ পর্যন্ত এর হাতে সে বিক্রি হয়ে যায় বিক্রি হলে ওর ভাতিজা মদিনা থেকে ওই ইহুদি কাছে চাকার কাছে যাই গেলে চাকার কাছ থেকে ভাবি যা ওই সালমান ফারিসিকে কিনে নেয় সালমান ফারেসি এবার বুঝলেন যে তাহলে এবার আমি সত্যের দিকে আগাচ্ছি আমার যে মূল উদ্দেশ্য আমি গিয়ে যাচ্ছি এরা নিয়ে এসে কি বলে শেষ পর্যন্ত সালমান ফারেস জাহতালা আনো মোদিনে এসে পৌঁছলেন ইতিমধ্যে তার দশ বা তেরো চোদ্দ পনেরো জন মরিবের কাছে বিক্রি একের পর একইভাবে গোলাম আল দাস গোলামি করলেন কিন্তু সালমান ফরসির মনোবল ভেঙে পড়ে নাই কারণ তার উদ্দেশ্য যে একদিন না একদম পৌঁছবো সত্যের কাছে সলমান ফরসির রাজি আল্লাহ তাল আনু মদিনাই পৌঁছে গেলেন মদিনাই পৌঁছে তিনি গোলাম মানুষ সারাদিন খাটে খুটে কোথায় কি হয় এত কোনো খবর তবর জানে না তবে ভাবি কান খাড়া ওই শেষ নবী যে আসবেন ওনার কোনো কোন সন্দরটা আছে নাকি কারণ মদিনায় গিয়ে দেখলেন যে যেই বওনা দিয়েছেন তাওড়ার থেকে তার তামিলে যায় খেজুর গাছ অনেক হার হাররা বলা হয় মানে পোড়া পাথর কালো পাথর মদিনার এই পারে আর ওই পারে কালো পাথর ঠিক তো এই জায়গাটাই বুঝি শেষ নবীর আগমনে হিজরতের ভূমি হবে অপেক্ষা করেন আল্লাহর নবী আর চলছিলাম মোদিনা থেকে মক্কা থেকে মোদিনায় হিজরত করার আগে মোদিনায় একটা গুঞ্জন চলে মোহাম্মদ লোকজন সকাল থেকে লোকজন অপেক্ষা করে আজকে কালকে পরশু কারণ জানে না কবে আসবে কিন্তু এই একটা আভাস পেয়েছে যে তাদের প্রিয় হাবিব মাহমদুর সাল সাল্লাম ইসলাম হিজরত করবেন এর আগে আল্লাহ নবী আলহিসামী সাহাবারা হিজরত করেছেন মদিনাই মুসাবুব ওমায়ের কে আল্লাহ নবী আল শিক্ষক হিসেবে সর্বপ্রথম প্রেরণ করেছিলেন মুসাবুব দাওয়াত করে প্রতিটি ঘরে ঘরে ইসলামের আলো জ্বলে গেছে বাপ না করলে মা না করলে ছেলে ছেলে না করলে ভাতি ভাগিনা বা একজন না একজন প্রতিটি ঘরে ইসলামের আলো জ্বলে গেছে সলমান ফরসিদা জ্লাহ আনু ওই ইহুদির কাছে কাজ করে আর ইহুদি চরম তার প্রতি জুরুম অন্যায় বিচার করে কিন্তু সবকিছুকে তিনি মেনে নিন সব কিছু ককাতরে তিনি একটা যে না আমি সত্যকে পাবো এইখানে থাকলে একদিন আল্লাহ নবী আসসালাম মদিনাই হিজরত করে তো চলে আসলেন হিজরতের ঘটনা যার বাইতে কাজ করে এর এক ভাতিজা ওর চাচাকে ও গাঁকে উঠে খেজুর তরকিল করতেছে খেজুরের ভাটিজা সে চাটাকে নিচে বলতেছে যার এই শুনছেন কি ঘটনা বলে এই মোহাম্মদ ওই যে মক্কার ওই নবী চলে আসছে এখন কোবাতে তাই না কি বলে হয় তো শুনে কান কানখাড়া করে দেখে ভাতিজা আর চাচার আলাপ খুব কর্ণপাতে শুনছে সালমান ফারসি বলছেন যে আমি তখন নিজেকে সামলাতে পারছিলাম না মনে হয় যে আমার মালিকের ওপরে বুঝে আমি ধূপ করে পড়ে যাব আমার পায়ে হাতার শক্তি পাচ্ছিলাম না দ্রুত নেমে এসে জিজ্ঞেস করলাম হ্যাঁ কি ঘটনা তো দু একবার জিজ্ঞেস করলে আমাকে খুব লাঠি খুশি দেওয়া হলো। বিলো দিয়ে বোলাক তোর কাজ তুই কর এগুলি তোর জানার কি দরকার না কি জন্য বলতেছিল খবরটা একটু কনফার্ম হওয়ার জন্য পায় না তোর এগুলির দরকার নেই যা তোর কাজ তুই কর সালাম ফারুসি বুঝতে পারলেন কথায় যে শেষ নবী এসে গেছেন এখন কুবাতে আছে সালমানপাড়া জিলা জেলার প্রো কিছু খেজুর নিয়ে ওই রাত্রিবেলার সুন্দরের কাছে হাজির হয়ে গেলেন হয়ে বললেন যে এইগুলি খেজুর সলাটা আপনার জন্য শুনেছি আপনি খুব ভালো মানুষ আপনার সুনির সাথীরা গরিব মানুষ বাইর থেকে হিজরত করেছেছে এসেছে তা আমার এইগুলি ছিল সম্বল আপনার জন্য নিয়ে এসেছি আপনি খান আলাদি বললেন যে না সলাটা আমার জন্য হারাম। আমাদের মধ্যে যারা গরিব ছিলেন বললেন তোমরা এটা খেয়ে নও সালমানো আমার ওস্তাদি যে বলে দিয়েছিলেন যে সবকা খাবেন না উনি ঠিকই তো সবকা খেলেন না উনি তো খুরার তো মানুষ চেহারাই বোঝা যাচ্ছে গরিব মানুষ কিছুই নাই হিজর করে আসছে সঙ্গে কিনিয়ে গেছে প্রয়োজন আছে খাওয়ার কিন্তু তারপরে খেলেন না তাহলে তো এক নাম্বার আলামতটা তো ওকে ঠিক আছে দ্বিতীয় সালমান ফারসি চুপে চুপে তিনি আরো কিছু খেজুর নিয়ে আল্লাহ নবীর ইতিমধ্যে আল্লাহর নবী আলসালসালাম কুবাতে চার দিন অবস্থান করার পরে কুবা মসজিদের ভিত্তি স্থাপন করে মদিনায় আগমন করতেন সালাহ চুপে চুপে রাত্রে করে ব্যাক সময় গিয়ে রাসুলের কাছে আরো কিছু খেজুর নিয়ে গিয়ে বললেন্লাহ এগুলি হচ্ছে হাদিয়া আপনার জন্য আমি নিয়েছিস আপনি খান আল্লাহর নবী খেলেন সাবাদ বললেন হ্যাঁ বিসমিল্লাহ বলে তোমরা খাও আমি যে আমি হাদিয়া খাই আমি সালকা খাই আল্লাহনবী খেলেন সাহায্য খাওয়ালেন সালমান ফারসি ভাবলেন দ্বিতীয়টা হাজা তো ওকে ঠিক ঠিক মিলে যাচ্ছে এখন খাতমে নবুয়াত নবুয়াতের শিলমোহর এটা দেখা যাবে কেমনি তো চান্সে থাকে যে আল্লাহ নবী আলাইস্লাতাম দিন কোনোভাবে এ খাতমে নবুয়া দেখা যায় কিনা আল্লাহ নবী আলাইসলাতামের দিন বাকি গার মদিনার যে কবরস্তান একটা জানাজা পড়ার পরে সাহাবাদেরকে নিয়ে ওইখানে দাঁড়িয়ে আছেন সালমান ফালে সেই সুযোগ বুঝে বারবার রাসুলের পিছনে খালি ঘোরাফিরা করে আল্লাহ বুঝলেন এই লোকটাই সবকা নিয়ে গেছিল কুবাতে এই লোকটা জন্য হাদিন আসছে একটু ঘটনা আছে আমার পিছনে হয়তো আল্লাহ নবী আসা তো সালাম মাধ্যমে কিছু জানতে পারলেন এবং তার চাদরটাকে কি করলেন পিছনে ঝুলিয়ে দিলেন সালমান ফারসির পিছুর দিক থেকে এসে খাতমে নবের মধ্যে ওটাকে চুমু দিয়ে কাঁদতে লাগলেন আল্লাহ নবী তাকে দেখে স্বামী বসিয়ে বললেন ঘটনা কি খুলে বলো ঘটনা খুলে বললেন শাহাবারা সবাই শুনলেন যে আমার এই ঘটনা একেবারে প্রথম থেকে নিয়ে একেবারে শেষ পর্যন্ত আল্লাহ নবীর কাছে ঘটনা খুলে বললেন আল্লাহ নবী আবার শাহাবাদেরকে দেখে বললেন এই শাহাবাদেরকে যেভাবে তুমি আমাকে শোনালে সবাইকে আবার সালমান ফারসি বলেন যে আব্দুল্লাহ আব্বাসকে যে এইভাবে যেভাবে এই ঘটনা তোমাকে আমি শোনালাম ভাবে আমি আল্লাহ রসুলকে এবং সাহাবাদেরকে শুনিয়েছি সালমান তিনি যখন জানতে পারলেন যে না রসুল্লাহ ইনি হচ্ছেন শেষ নবী মহাম্মদ রসুল্লাহাল তিনি শাহাদা টাইম পরে ইসলাম গ্রহণ করলেন আসহাদু আল্লাহ ও আন্না মোহাম্মদ রাসুল্লাহ সালমান ফারেসি রাজুক ইসলাম গ্রহণ করার পরে তার মালিক ইহুদি তার উপরে বিভিন্ন ধরনের নির্যাতন জ্বালা জুলুম করতে থাকে ইতিমধ্যে বদর এবং উহুদের যুদ্ধ সংগঠিত হল যেহেতু গোলাম দাস মানুষ যুদ্ধ করার তার সুযোগও হলো না আল্লাহ নবী আলিসালাম বললেন সালমান তুমি তোমার মালিকের সঙ্গে কন্ট্যাক্ট করো সে কি চাই তোমাকে আজাদ করে দেব যা লাগে আমি দেব মালিক ইহুদিকে গিয়ে বললে উনি বললেন যখন বললো যে এক তুমি যদি আমার শর্ত পূরণ করো তোমাকে আজাদ করে দেব কি শর্ত তিনশোটা খেজুরের গাছ লাগাবা এটার পরিচর্যা করবা সার পানি দিবা নিরামি করবা ফল যেদিন ধরবে আর অতিরিক্ত চল্লিশ উকিয়া তিন ভরি সমান তিন ভরি তাহলে কথা হচ্ছে একশো ভরি ঠিক না একশো বিশ ভরি স্বর্ণ দিবা আর তিনশোটা খেজুর গাছ লাগিয়ে পরিচর্যা করে যদি খেজুরের ফল ধরবে খেজুর ধরবে তুমি ছুটি তুমি আজাদ আল্লাহ নবীর কাছে এসে গিয়ে বললেন সালমান ফার্জু রাজি তোমার সুল আল্লাহ এই ঘটনা আল্লাহ নবী বললেন অসুবিধা নাই তুমি খেজুর গাছ রেডি করো সাহাবা এখ আল্লাউ পনেরোটা কেউ বিশটা কেউ পঁচিশটা কেউ পঁয়ত্রিশটা সকলের কি ছিলেন দেখেন না খেজুরের গাছকে আমাদের কড়া গাছের মতোই বের হয় কি বলে ওটাকে বাচ্চা বের হয় শাখা তো ওই সব দিলেন তিনশোটা হয়ে গেল আল্লাহ বললেন যাও ওই ইহুদের যে জায়গা সেখানে তুমি গর্ত খুলে রেডি করো সাল্লাম ফাসি বলেন আমাকে সহযোগিতা করলেন গর্ত খুলে রেডি করে ফেললাম আল্লাহ বললেন গর্ত খোলা হয়ে গেলে আমাকে তোমরা খবর দিবে আমাকে খবর দেবে আল্লাহনবীকে বললাম সাল্লাহ রেডি খেজুর গাছে কি বলো ওটাকে চারা রেডি এবং গর্ত করা উলি আল্লাহনবী আলাইসালাম তিনি গিয়ে নিজের হাত মোবারক দিয়ে খেজুর গাছ ধরে ধরে ওই গর্তে রেখে দিলেন আর সাহাবাইকালাম জেল্লাহতার আনু সালমান পারিকে সহজতা করে ওই গাছগুলি লাগিয়ে দিলেন সালমান পার্লাহ তিনি বলেন যে একটা গাছরও মরে নাই এবং সেই বছরেই যখন খেজুরের সময় প্রতিটি গাছেই ফল ধরে গেল খেজুর এসে গেল বোয়া হয় কোন কোনো বর্ণায় আবার এই ধরনের পাওয়া যায় যে একটা গাছ ফল আছে নাই আল্লাহনী বলে এটা কি ব্যাপার তো এটা উমার ফারুক লাগিয়েছিলেন কয়েকটা গাছ নিয়েছো আল্লাহনী লাগা দিল এটা তো তার ঘটনাতে কিছু বর্ণনা কম বেশি রয়েছে তবে এই বর্ণনাটা সেই বর্ণনা খেজুর গাছে তো ফল গেল এখন টাকা একশো বিশ স্বর্ণ কোথা থেকে দিবে কি ভাই ঘুমাচ্ছেন কেন দাঁড়ান চা সালমান আল্লাহ নবীর কাছে গাছে তো ফল এসে গেছে এখন একশো বিশ ভরি স্বর্ণ আল্লাহ ঠিক আছে অপেক্ষা করো আমাদেরকে বললেন যে অপেক্ষা করো আল্লাহ নবীর কাছে কোন যুদ্ধর বা গণীমতের মাল থেকে আল্লাহ নবী সালামের কাছে কি বলে আপনার স্বর্ণ আসলো কিছু মাল আসলো সালমান ফারসি বলেন যে মুরগির ডিমের মতো ডিম এতটুকু স্বর্ণ একটা ঢিপি আল্লাহ নবী আমাকে দিয়ে গিয়ে বললেন যে যাও সালমান তোমার মালিকের ওই চল্লিশ উকিয়া স্বর্ণ পরিশোধ করে দাও বললেন একশো বিশ ভরি কয় দাও মেতে দিয়ে দাও যাও তুমি সালমান যে আমি ওই সমান স্বর্ণের ঢিপিটা নিয়ে গিয়ে ওদেরকে বললাম হ্যাঁ আপনার যা পাওনা আমি নিয়ে নেন ওরা ওদেরকে আশ্চর্য হল বলে ভাবেন যখন থেকে দেখা গেল যে একশো বিশ ভরি স্বর্ণ ওই একটা তাদের সামনে ওজন হয়ে গেল নাম রসুল্লাহ বরকতে এবং বরকত শুরু রাসুলের মাধ্যমে নির্দিষ্ট অন্য কাউরি হাতার বরকত থাকলে আও বা তাকে কেউ ছাড়তেন না সালমানু আজাদ হয়ে গেলেন নাম রাখলেন সালমান গুনু ইসলাম যার কাছে আসে তাকে পেলেন এবং সত্য পেলেন আল্হাত সত্য কি যা আপনার রবের পক্ষ থেকে আপনার কাছে আসে والذين امنوا وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد, من محمد, محمد وهو الحق من ربهم وممذا ঈমান আনে শত আমল করে ঈমান আনে মুহাম্মদের প্রতি যা নাজিল হয়েছে وهو الحق من ربهم যা তার তবে পক্ষ থেকে প্রতিপালকের পক্ষ থেকে মুহাম্মদের কাছে এসেছে এটাই সত্য এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সুরা মোহাম্মদ আল্লাহ বলছেন দ্বিতীয় আয়তে যে যারা তৃতীয় আয় তারা অনুসরণ করে রবের কাছ থেকে সত্য যাই দুই পর কোরআন ওয়াহি গায়ের মাতলু হাদিস হাদিস মানে অবশ্যই সহি হাদিস মিথ্যা এগুলি কোন রসুলের তিনি তার বাকি জীবন কাটাতে লাগলেন আল্লাহর নবী আলহিসাম সুরা জুমাত যখন আয়াত পড়লেন আর কিছু রাসুল্লাহাম তাদের জন্য রাসুল এবং ওদের জন্য রাসুল যারা এখনো পৌঁছে নাই তাদের জন্য রাসুল তারা জিজ্ঞেস করলেন কে এরা একবার কিছু বললাম তৃতীয়বার ইমান ওয়াদাইয়া ইমান এবং দিন সত্য যদি সোরাইয়া তারা ওই দৈনির এত দূরের তারা ওইখানে যদি থাকতো তাহলেও এই সালমান ফারসি ওইখানে গিয়ে এই সত্যটাকে গ্রহণ করত আল্লাহ কোনো বর্ণা আছে যে সালমান ফারসি মানে এই পারস্যের লোকেরা সেখান থেকে হলেও দিল্লিত সবার কথা কোন জায়গায় সালমান ফারসির কথা রিজাল্ট আওরা চলুন এবং সারা করলেন আল্লাহ নবী সালাম সালমান ফারসির উপর দেখে বললেন এই এই হলো সেই লোক যে সত্যের জন্যে সুরাইয়া তারকাও যেতে হলেও এত দূরে যেতে হলেও সেই সত্যকে গ্রহণ করে ছাড়বে বিনুই এবং দুনিয়া বিরাগী আখরাতে অনুরাগী ছিলেন আল্লাহন আলাইসালাম বলছেন তিনজনের জন্যে জান্নাত নিজেই মুস্তাফ আগ্রহী তিনজনের জন্যে জান্নাত নিজেই কি অধিক কে তিনজন আলিব নাবি তো আলিম আম্মারুব নইয়াসের আর হলেন সালমান সলমান সালমান সলমান ফারেসি জন্যে জান্নাত নিজেই আগ্রহী যে কবে আমার কাছে এই আমার যাত্রী আসবে মারা যাচ্ছেন কারণ আমরা যাব বললেন দেখো আল্লাহর নবী আসসালাম বলেছে জনের কাছ থেকে এলেন নেওয়ার জন্য একটা হচ্ছে আবুদ্দারদা দ্বিতীয় হচ্ছেন সালমান ফরসি আবুদ্দারদা সালমান ফরসি কিন্তু আহমদ নবী আলাত ভাতৃত্ব স্থাপন করেছিলেন আর এই জন্য সালমান ফারুসি একদিন আবুদারদার বাড়িতে গিয়ে দেখে তার স্ত্রী তখন পর্দা নাজিল হয়নি উস্কো খুস্কো তেল পরিপাটি নাই অসৌন্দর্য এক অবস্থায় বললেন কি ব্যাপার কই কার জন্যে আমি সাজবোজ করব তোমার ভাই আবুদ্দার সারা সারাদিন রোজা রাখে সারা নামাজ পড়ে আবুদ্দার এই ঘটনা শুনে সালমান ফারসি যখন খাওয়া হাজির করলেন আবুদারদা বললেন ভাই তুমি খাওয়া আমি রোজা আছি আল্লাহ হেলেন হাত চা যা করলো আল্লাহর কসম তুমি যখন না খাও আমি খাবো না নফল রোজা ভেঙে দেওয়া যায় গেছে নকল রোজা ভেঙে দেওয়া যায় সালমান ফার্সি বাধ্য করলেন আবু দারদাকে রোজা ভেঙে দিলেন রোজা ভেঙে দিলেন খাওয়া দাওয়া হলো রাত্রিবেলা খাওয়া দাওয়া করে সালমান ফার্সিকে আবুদ্দা বলেন বহার সুশারি যে তুমি ঘুমাও আমি এবার তো কয়লা যাও ঘুমাও কই তুমি আমার দিনের বেলা রোজা নষ্ট করছে এখন রাত্রিবেলা নামাজ না যাও স্ত্রীর সঙ্গে গিয়ে তুমি ঘুমাও রাত্রিবেলা নোয়াচড়া করে আবুদ্ এখনো সময় হয়নি শেষ রাতে সালমান ফারুস আবুদ্দাকে দেখে বলে উঠো এখন অজুগ করে চল নামাজ করি আবুদ্দার মনটা বড় খারাপ কারণ তার নমাজ নামাজ সারা বদল্পছু বদ করলে আর সারা দিন রোজা রাখি নষ্ট হয়ে গেল মনটা খারাপ বললেন দেখো বলে আইনে কাল হা তোমার চোখের হক রয়েছে কি বলোদের কাছে আল্লাহ নবীর কাছে গিয়ে বললেন যে এই ঘটনা বললেন যে সদাকাফ তোমার ভাই সালমান ফরিদ যা বলছে সত্যই বলছে এটাই হলো নিয়ম এটাই হলো নিয়ম কিছু আছে মানুষ মনে করে অতিরিক্ত করলেই বুঝিনা এই জন্য আল্লাহ নবী আলিসের সত্য সীরাড়ি করলে এটাকে দিতেন তিনজন লোকে সে বললেন আল্লাহ কি করে বলে এদ করে জেনে বললো ওরা চুলের জন্য কম আমাদের আরো বেশি করত একজন বলল বিয়ে শি করব না একজন বলল রাত্রে ঘুমাবো না একজন বললো যে আমি সারাদিন রোজা রাখবো আল্লাহ নবী সে জানতে পেরে বলে আয় তোমার এমন কথা বলছে বলে না আমি রাখছি রাত্রে এক অংশ ঘুমায় এক অংশ আমি আমি রোজা রাখি রোজা ছাড়ি আমি বিয়ে করেছি সবকিছু করেছি আমি যে আমার সুন্দরকে ত্যাগ করেছে আমার অন্তর্ভুক্ত না আমার উন্নতির অন্তর্ভুক্ত না আমার আদর্শের অন্তর্ভুক্ত না সলমান ফারুসি রাজিয়াল্লাহ তালান হোক আহ সলমান ফারুসি রাজিয়াল্লাহ তালান হোক আল্লাহর নবীর যুগে খণ্ডকের যুদ্ধে সর্বপ্রথম শরীখন এবং এই যুদ্ধে সালমান ফারুসি রাজি আল্লাহ তালানো পরামর্শ যে খণ্ডক মানে পরীক্ষা গর্ত করতে হবে তাহলে আরবরা আমাদের মদিনার ভিতরে প্রবেশ করতে পারবে না যাই হোক এই খন্ডক খোরার ফলে আহজাবের যুদ্ধ যেটাকে বলে বা খন্ডকের যুদ্ধ কাতেররা এরপরে ঝড় তো আসে তারা ভেঙে যায় এবং পরাজিত হয় সাধারণ ফরসিরা জল্লাহতাল আঙো আল্লাহ নবীর মৃত্যুর পরে তিনি অত্যন্ত সাধারণ জীবনযাপন করতেন ওমার ফরাজ আঙুর যুগে তাকে মাদাইন মাদাইন শহরের তাকে গভর্নর নিয়ম করেন ওখানে তিনি খুব সাদা মাথায় জীবনযাপন করতেন একজন কি একজন দেখে যে নিজেই রুটির ওই কি বলে ই করতেছে তোর তরকিব করতেছে রুটি টাকা প্রয়োজন বা গভর্নার আপনি কয়েক কাজের লোকটাকে একটা কাজে পাঠিয়েছি ও আসে যদি আবার এটা কয়েক ডবল হয়ে যাবে তার ভারী হয়ে যাবে কাজ তাই আমি ওই কাজটা সেরে নিচ্ছি যাতে করে তার কাজের ভারী না হয়ে যায় আল্লাহ হয় মৃত্যুর সময় সালমান ফারুসিল্লাহতাল সবাই বললাম কেন কানতেছেন তাই কান্তেসি রাসুল্লাহ অঙ্গিকার নিয়েছিলাম যে এই দুনিয়াতে একজন পথিক যাত্রী করার জন্য যতটুকু তার দরকার এতটুকু আমরা জমা না করে রাখি তাই আমার মনে হচ্ছে যে আমার বসে অধিক রয়ে গেছে হিসাব করে দেখা গেল মৃত্যুর পরে যে পঁচিশ পঁয়ত্রিশ দেরহাম তার ঘরে আছে সালমান ফারুসিরাজিয়াল্লাহতাল আনহু এই ধরনের সত্য গ্রহণ করে তিনি সত্যের যেমন আমল করেছেন অন্যের কাছে এই সত্য প্রচার করেছেন তিনি রাসুলুল্লাহ থেকে প্রায় সাতটি হাদিস বর্ণনা করেছেন ইমাম বোখারি এবং মুসলিম তিনটি মোত্তাফাকালে হাদিস বর্ণনা করেছেন ইমাম মুসলিম বর্ণনা করেছেন তিনটি এছাড়া সালমান ফরসি থেকে সাহাবিরাও হাদিস বর্ণনা করেছেন ইমিন আব্বাসের মত আব্দুল ইবিন আব্বাস আহ আবু সাইদ খুদিরি আবুতারি একাধিক সাহাবিরা করেছেন ভাবে সালমান এই বেরিয়েছিলেন ঐতিহাসিকরা সবাই একমত যে তার বয়স হয়েছিল প্রায় কি বলে আড়াইশো বছর কেউ কেউ বলছেন সাড়ে বছর কারণ এই যে পবদের খিদমত করতে করতে আর তেরো অধিক মনিমের গোলাম মানে এদের গোলামই করতে করতে আর মনিরাই পৌঁছে এই সবকিছু মিলে তার এতটুক বয় আল্লাহ রব্বুল আলম তাকে দান করেছিলেন স্বাভাবিকভাবে এতটুক বয় তো ওই যুগে কেউ পায় না কিন্তু যেহেতু সত্যের সন্ধানে বের হয়েছেন মোহানব্দুল আলমিন তার বয়স বাড়িয়ে দিয়ে এই সত্য পর্যন্ত পৌঁছেছেন হাওয়া হবে আমার দায়িত্ব সত্য সন্ধান করা আল্লাহ দায়িত্ব পৌঁছে দেওয়া আমার দায়িত্ব কি সত্যের সন্ধান করা আল্লাহ দায়িত্ব সত্য পর্যন্ত পৌঁছে দেওয়া না সালমান ফরসিরাজ্লাহতাল আনহুর ৩৫ বা ছত্রিশ হিজড়িতে তিনি মারা যান এবং মা দায়নে ওখানে তাকে দফন করা হয় এইভাবে সালমান ফরসিরাজুল্লাহ আনহোর ঘটনা আমরা শেষ করতে পারি বা তার সংক্ষিপ্ত জীবনী এই ঘটনা থেকে আমাদের শিক্ষণীয় কি এটা হয়তো মূল শিক্ষণীয় আপনার সই হন আমার সঙ্গে প্রথম সালমান ফারিসি রাজিউল্লা রাজিয়াল আহ একজন অগ্নিপূজকের সন্তান ছিলেন ঠিক না এবং তাকে আগুন পূজার দায়িত্বভার দেওয়া হয়েছিল আগুন জ্বালাদের কারণ সে ওই এলাকার কি বলে যে মানে প্রধান তার সন্তান সলমান ফরেসি বাড়িতেই তাকে বদ্ধ করে রাখা হতো এইভাবে কিন্তু তার ফেতরাত জন্মগত তার মধ্যে ইসলামে কারণ প্রতিটি সন্তান জন্মগ্রহণটা কিছু পরে কিছু এটা তাকে কি করেছে তার ওই আগুন পূজাটা ভালো লাগে নাই যার ফলে যখনই গিয়ে সেই যুগে সেই যুগের তখন খ্রিস্টান ধর্ম গিয়ে যখন দেখছে তার কাছে অনেক ভালো লাগছে বা তার মনের খোরাক তার স্বভাব যাচ্ছে তার এটাই সত্যকে গ্রহণ করার জন্যে তার ভিতরে যেটা লুকিয়েছিল যখনই পেয়েছে তখনই তার প্রতি সে আকৃষ্ট হয়ে গেছে এবং আকৃষ্ট হওয়ার পরে তার বাবার সেই অগ্নিপূজার পূজার যে প্রথা এটা তার কাছে ঘেনা লেগেছে এবং বাবার সঙ্গে এখান থেকে যে দ্বিতীয় নম্বর কথা যেটা যে বাবার সঙ্গে সে প্রতিবাদ করেছে যে না এটা ঠিক না ওটা ঠিক এটা হচ্ছে ওটা উত্তম এবং সিস্টেম ভালো নিয়ম ভালো ওটার মধ্যে মজা আছে আনন্দ আছে এটার মধ্যে কি আছে আগুন কিন্তু শক্তির সামনে বড়দের সামনে ওর বাবা অজুহাত কি দেখিয়েছিল না বাপ দাদার ধর্ম ঠিক আছে আমরা কি কম বুঝি তুমি ছোট পলা কি বুঝো এবং তাকে সত্য থেকে বিরত রাখার জন্য পায়ে শিকল পড়ে দেওয়ার পরেও সালমান ফারসি সত্যের সন্ধানের জন্য এই শিকলপড়া অবস্থায় সে গোপনে সত্যের কাছে যাওয়ার জন্য কি করেছেন প্রস্তুতি টাকা পয়সা শারীরিক মানসিক এবং সত্যর মূল কোথায় তারা বলছে কোথায় মূলটা স্বামী তাই এখানে না স্বামী যেতে হবে আসল জায়গায় যেতে হবে মূলটা নেওয়ার জন্য আসল ভালো শরীরটা যেতে হলে আসল জায়গায় হাত হবে তাই একদিন আত্মীয় অন্ধকারে সত্যকে পাওয়ার জন্য বাবা মা আত্মীয় স্বজন তার খাওয়া দাওয়া কাপড় চোপড় ধু বান্ধব আত্মীয় স্বজন মাতৃভূমি তার সব কিছুকে ত্যাগ করতে তিনি একটু করে দ্বী বন্ধ করেন দ্বীবা বন্ধ করেননি এটা মারাত্মক জিনিস সত্যের তালাস করতে হলে আমাকে ছাড়তে হবে এ ধরনের ঘটনা আবুজালি সাহিদের জীবনে আছে যেটা হয়তো আজকে আমাদের আলোচনা করার সুযোগ হবে না সালমান বের এবং ওইখানে গিয়ে পৌঁছে কি করলেন খেয়াল করেন বললেন সবচেয়ে ভালো মানুষটাকে শিখতে হলে যে সবচেয়ে বেশি জানে ভালো জানে এই বিষয়ে পণ্ডিত কাছে যেখানে সেখানে শিখলে তো আপনি শিখবেন ডাক্তারই যাবেন ইঞ্জিনিয়ারিং কলেজে না শিখবেন ইঞ্জিনিয়ারিং যাবে আপনি আপনি যাবেন এগ্রিকালচার ইউনিভার্সিটিতে আপনি শিখবেন না যে জিনিসটার মূল সেখানে তার কাছ থেকে নিতে হবে এবং দুঃখজনক হলো যে সেই যুগেও ভণ্ডামির শেষ ছিল না কারণ ধর্ম নিয়ে ব্যবসা বাতিল তরিকায় মাল ভক্ষণ করা এবং মানুষকে দিন থেকে বিরত রাখা একে এই ধর্মের লেবাস করা লোক সবসময় পাওয়া গেছে সেই যুগে পাওয়া গেছে এই যুগে পাওয়া গেছে সামনেও পাওয়া যাবে তাই সালমান ফারেসি প্রথম যাকে পেলেন সে কিন্তু এই ধরনের একজন ধর্ম ব্যবসায়ী ছিল সবার নিয়ে নিজের ধান্দা করত আসল করতে যাই তার পরবর্তীতে উনি একের পরে এক মৌসেলে আহ ওইখানে একজন এবং মহসলে একজন আপনার কি বলছিলাম আপনার কি বলে আর ওই জায়গাতে বিভিন্ন জনের কাছ থেকে এসে জানার পরে এবং এইখানে যেটা একটা জিনিস খেয়াল হবে যে প্রস্তুতি সত্যের কাছে পৌঁছতে হলে কিছু অর্থ টাকা পয়সা দরকার আছে বাড়ি ছেড়েছেন বাবা ছাত্রী কিন্তু অর্থ করিয়ে দরকার তাই সালমান ফার্সি কি করলেন কিছু কামাই করা উপার্জন করাও শুরু করলেন তার কাছে কিছু আল্লাহ বরকতও দিলেন কিছু গরু ভেড়া তুম্বা হয়ে গেল এগুলি সব কিছু দিয়ে তিনি কি করলেন সত্যের কাছে পৌঁছার জন্য ব্যবস্থা করলেন কিন্তু তার ভাগ্যে জুটল কি গোলামি নাম কারণ এখনো সত্য ভাই হয় নাই প্রকাশ হয় নাই এসে কোথায় যাবে এইভাবেই সত্যকে পাওয়ার জন্যে অর্থ যেমন দেওয়া দরকার হল শহুরেরও দরকার আপদ বিপদেও আসলো কারণ সত্যের পথে যখন নামবে আপদ বিপদ আসবে গোলাম হয়েছে আপনাকে তো আর কিছু হতে হবে সলমান ফানসি তাই সবকিছুকে বরণ করিলেন কারণ সত্যের তিনি তল্লাশি একে একে একাধিক মনিবের গোলাম হয়ে শেষ পর্যন্ত মোদিনাই পৌঁছলেন এবং মোদিনাই পৌঁছে তিনি কি করলেন আসলে সত্য না মিথ্যা যাচাই করলেন যাচাই করতে হবে শুনেছি সব কিছুই জানে লোকটা ভালো মোহাম্মদ তারপরে যাচাই করলেন যে ঠিক না যাচাই করেন সত্য না মিথ্যা মোহাম্মদ সাদকা খাই না আরাই সাল্লাম হাদিয়া খাই তা খাতলেনবুয়া আছে এটা না জানে বুঝেই না একটা একটা করে যাচাই করার পরেই সত্য তারপরে তিনি ইসলাম গ্রহণ করলেন এবং আল্লাহর তাকে বয়স বাড়িয়ে যাব সহায়তা করলেন তার আজাদ হওয়ার জন্য খেজুর গাছে ফল দিলেন অতি তার একটা ডিমের সমান স্বর্ণের একটা কি বলবো বিস্কিটকে বা টুকরাকে একশো ভরি স্বর্ণ বানায় দিলেন সবই কিছু আল্লাহ রব্ুল্লা আরামিনের ইচ্ছা তাহলে আমরা বলব যে সত্য তালাশ আপনাকে করতে হবে বাকি আপনি যখন সন্ধান করবেন পৌঁছাবে দায়িত্বকার আল্লাহ এবং সত্য কি তালা আমাকে প্রথমত আমাকে সত্য কি নির্দিষ্ট করতে হবে সত্য হল যা মোহাম্মদামের কাছে তার বাবের পক্ষ থেকে এসেছে আমাদের বাবের পক্ষ থেকে তা হল ওয়াহি কোরআন এবং সন্না কোরআন এবং সহি হাজি সন্না বলে তো অনেক রেগে গেল হারিফ বলবেন্টার সুন্না কি কোরআন হফিস খোলাফের আসেনদের সুন্নত এবং ইমাম সমস্ত উম্মুতের ইজমা ইমামদের ইস্তেহার যেগুলি সঠিক গবেষণা অনেক বেঠিক গবেষণা রয়েছে সঠিক রেখে দিয়েও বেঠিকটা নেবেন এটা হতে পারে সক হলো না সত্য গ্রহণ করে মমিনরা বাতিল গ্রহণ করে কাটেররা সংক্ষিপ্ত বলবো আমার একটা আলোচনা আছে আপনার নেওয়ার জন্য সত্যের সন্ধান এখানে বিস্তারিত আলোচনা আছে এবং সালমান ফারসির জীবনীটাও সংক্ষিপ্ত ওখানে বুঝিয়ে আলোচনা আছে সত্য গ্রহণের জন্য বাধা কি বাধা কি বলেন তো এক নম্বর বাধা কি অজ্ঞতা সত্য হাত বাতিলের মধ্যে পার্থকর বা বুঝার মতো বা সেই ব্যাপারে আপাতত তা বাড়ার মতো তার যোগ্যতা নেই এক দুই নম্বর বাতিল এত বেশি হয়ে গেছে যে সত্য ঢাকা পড়ে গেছে বাতিল এত বেশি হয়েছে এর প্রচার এবং প্রসার এবং এর আলোচনা এবং এর বইপত্র যে সত্য কি হয়ে গেছে ঢাকা পড়ে গেছে এটা একটা কারণ তিন নম্বর কারণ বাতিলরা সংখ্যায় বেশি সাধারণ মানুষ মনে করে মেজরিটি সংখ্যা বেশি তো ওইটাই বলছি সত্যের আলামত আল্লাহ বাতিলের আলামত মানুষ মনে করে বেশি সংখ্যা কাজে ওটাই বেশি ওটাই সত্য এছাড়া শৈতান মানুষ শৈতান জিন শৈতানের প্ররোচনা এবং এদের কর্মসূচি সত্যকে মানুষের কাছে বাতিল করে আর বাতিলকে সত্য করে তুলে ধরার জন্য এছাড়াও কোরআন সুনার সত্যের পরিপন্থী বিভিন্ন কোরআন সুনার লেবাস দিয়ে কোরআন সুনার নাম দিয়ে বিভিন্ন ধরনের ই থেকে অঙ্গ থেকে বিভিন্ন স্থান থেকে সত্যের পরিচালনা করে সত্যেরই লেবাস করে মিথ্যার প্রচার বাতিলের পরিচার যার পরে সত্য খোঁজ করে মানুষ পায় না এই জন্য বন্ধু আমাদেরকে কি করতে হবে সত্য এবং হক বাতির হক জানা এবং আমল করার ক্ষেত্রে মানুষ কয়েক প্রকার পাঁচ প্রকার আপনি কোন প্রকারে আছেন আপনি সিদ্ধান্ত নেবেন প্রথম প্রকার সত্য জানে যে আমল করে অন্যদেরকে সত্য জানা এবং আমল করার জন্য উদার্ত আহ্বান জানায় বোঝা নাই আপনি কি এই আছেন এটা হল সালমান ফারিসির গ্রুপ যারা সত্য জানছে আমল করছে অন্যদেরকে জানাদের জন্যে আমল করার জন্যে তারা নিজের যত সম্ভাব পরিশ্রম করছে দুই নম্বর গ্রুপ যারা সত্য জানে কিন্তু আমল করে না এক নম্বরে কে এই বিষয়টা জানে না সত্য ই আলিমরা যারা সত্য জানে জানার পরো বিভিন্ন ধরনের আঁকা কথা বলে এটা ওটা করে নিজের স্বার্থের দুনিয়ান হয়তো গলি স্বার্থ টাকার স্বার্থ বা নাম ধামের স্বার্থ বা পরিশিদ্ধের স্বার্থ বা করে আসছে বাতিল এখন যদি হত্যা নেয় তাহলে তার মান সম্মান ইজ্জত কমে যাবে বিভিন্ন ধরনের সমস্যা তার সামনে দাঁড়িয়ে যায়। যার ফলে জানার পরেও বা তার ইমান দুর্বল বা তার নকশের গোলামি বা যে কোনো কারণে সত্য জানে কিন্তু আমল করে না অন্যকে আমল করতে বলে না বরং ওই মিথ্যা নিয়েই তার কর্ম কাণ্ড চলতে থাকে বোঝা যাচ্ছে না নাই এই গ্রুপটা আছেন যদি থাকেন নামটা কাটাবেন অবশ্যই কাটা দুই নম্বর গ্রুপ জানে না সত্য কি না জেনে সত্য মনে করে করতে থাকে হকবাদের মধ্যে কথা জানে না যার পরে বাতিল করে মনে করে আমি সত্য করতেছি অর্থাৎ মূর্খ অজ্ঞ জানে না কোনটা সুন্দর কোনটা গুজাত জানে না কোনটা তৌদিক কোনটা সিরিজ জানা না কোনটা করণীয় কোনটা বর্জনীয় কোনটা আল্লাহ আল্লাহর সুরেরা কোনটা বাইরের আল্লাহ সুরের নাম দিয়ে কোনটা মেড ইন জাপান অরিজিনাল আর কোনটা মেড ইন দুবাই আর দিন দিনা মনে করে মেড ইন জাপান লেখা থাকলে হল সত্য মিথ্যার এদের কাছে কোনো তারতম্য নাই কোন ইনার দল যারা জানে না জানার পরে সারা জিন্দিগি বেদাত করে মনে করছি সুন্দর করেছি সারাদিন দিকে সিরিক করে মনে করবে যা আমরা করেছি এরা সারা দিন দিগি এদের আমলের হক বাতিলের কোন পার্থক্য নেই যার পরে সব অল্প তিন নম্বর চার নম্বর গ্রুপ যারা সত্য জানারও চেষ্টা করে না আর আমলও কষ্ট করার চেষ্টা করে না এই গ্রুপটায় দিন এর সঞ্চন্দা বেড়ে যাচ্ছে কোরআন হাবিস পড়ার কোনো গুরুত্ব নাই এদের কথা এই ব্যাপারের কোনো মাথা ব্যথা এরা আব্দির হাম এরা টাকা পয়সার বাংলা এরা রিয়াজ দলের বাংলা এরা ঘুম খাওয়ার বাংলা এরা চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য বউ বাচ্চা দুনিয়ার আনন্দ ফুর্তি নিয়ে এরা বাংলা এদের দুনিয়া এদের দিন এরা না কোন শিক্ষারের কোন আগ্রহ আছে না কোনো জানার আমলে আগ্রহ আছে এই হল নাম্বার নম্বর গ্রুপ চার নম্বর গ্রুপ এই গ্রুপে যদি কারোর নাম থাকে নিঃসন্দেহে তার জন্যে অত্যন্ত বড় অভিশাপ এর জীবন বড় দুঃখময় দুনিয়াও কেটে গেলে আসারা তার জন্যে যার নাম ছাড়ার কিছুই তার ভাগে না পাঁচ নম্বর গুরু যারা সত্য জানেও না আমলও করে না কেউ যদি সত্য জানার এবং আমল করার চেষ্টা করে তাদেরকে বাধা প্রদান করে আরেক ওটা করে কি হবে এগুলি করে কি হয়েছে ইসলামিক সেন্টারে যায় কি শিখবে কি আছে ওখানে ওখানে মাধবের বিরুদ্ধে কথা বলে ওখানে ইমামকে গালি দেয় ওখানে তমুক করে টমুক করে হেই করে করে এই ধরনের অপবাদ এবং সত্যকে কিভাবে মানুষকে সত্য থেকে দৌড়ার জন্যে আল্লাহ নবী আলিস্লামকে কাতের রাখি করেছিল ঠাকঠামস্করা করত সরপের বিনিময়ে মিথ্যা হাজির করত নুবুল হার গায়িকা কিনে নিয়ে আসছিল মোহাম্মদের কথা কেউ শুরুর কাছে গান না শুরু করো যাতে করে ওইটা ভুলে যাবে জাদুঘররা যখন সস্ত পেয়ে শেষদার করলো আল্লাহকে তখন এদের ডান হাত পা ডান হাত কেটে দিল বাম পা কেটে দিল তারপরে ডান পাটে দিয়ে তারপরে শরীরে ঝুলাই দিয়ে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিল সত্য ত্যাগ করতে হবে মারা যাবে না করা যাবে না আবু জাহালের গ্রুপ আবুল হাজের গ্রুপ তাহলে একটা গ্রুপ আছে যারা সত্য জানবে না বুঝবে না আমলও করবে না এর ধার ধারবে না যারা এর আশেপাশে একটু ঘোরাঘুরি করলো ওদেরকে যে কোনো কলা কৌশলে মিথ্যা কথা বলে প্ররোচনা দিয়ে দুনিয়ারি করে ধর্মীয় নাম দিয়ে অনেক সময় পরে অন্যদিকে সরাই দিবে যাতে করে সত্য থেকে দূরে চলে যায় আল্লাহরবুল আলম আমাদেরকে সালমান পারিস সত্যের সন্ধানী সত্যের তল্লাশি সালমান রয়েছে। আপনার আমার দায়িত্ব সত্যের দিকে অগ্রসর হওয়া সত্য তালাস করা সত্য নির্দিষ্ট করা নির্দিষ্ট করান করে দিয়ে তা পড়া শুরু করা জানার বুঝার এবং আমন করার দরকার আল্লাহ রব্দুল আলমীদের জন্য আমাদেরকে সত্যের সন্ধান করে সত্য পৌঁছে সালমান ফারেসির মতো আমাদেরকে আমাদের জীবনকে ধন্য করেন আমি